শ্রোতা আগেকার আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিদা সম্পর্কীয় আলোচনা নিয়ে एन चलो द्वितीय पर मध्य जाता हम इमान सम्पर्क आलोचना प्रथम इमान सम्पर्क आलोचना करते ग संज्ञा दीते हैं इमान आविधानिक संज्ञा हम যে আপনার বিশ্বাস করা হ্যাঁ যেটাকে আরবিতে তসদীক বলা হয় এবং পারিবার্ষিক অর্থে শরীয়তের পরিভাষায় যে অন্তর দিয়ে বিশ্বাস করা মুখে শিকার করা এবং অঙ্গ মাধ্যমে কাজে পরিণত করা যা আপনার আনুগত্যের মাধ্যমে বেড়ে যায় এবং পাপ করলে যা কমে যায় ইমানের যে রোকন আছে রোকন মানে কে আগেও বলেছিলাম আমার আমরা রোকন মানে হচ্ছে যেটার উপর নির্ভরশীল হয় সেটাকে রোকন বলে বা ভিত্তি বলা হয় এই ইমানের রোকন হচ্ছে ছয়টা ইমানের প্রথম রোক্ষণ হচ্ছে আল্লাহর উপর ই মান আনা দ্বিতীয় হচ্ছে ফেরেস্তাগণের উপরে ই মানানা তৃতীয় হচ্ছে কিতাবাদির উপর ই মান আনা চৌথ নম্বর রসুলগণের উপরেই মানানানা পঞ্চম হচ্ছে পরকালের উপর ই মানানা ষষ্ঠ হচ্ছে তাকদীরের ভালমন্দের উপরে ই মানানো এই ছয়টি রোকনের দরিল কি প্রথম দরিল হচ্ছে হাদিস জিবরিল যেটা ইতিপূর্বে আমরা একেবারে পুরোটাই শুনিয়ে দিয়েছিলাম আপনাদেরকে প্রথম পর্বে আর দ্বিতীয় হচ্ছে প্রমাণ যে আল্লাহরানু কোরআন মাজিদের সুরে বাকার একশো সাতাত্তর নম্বর আয়তের মধ্যে বলেন আল্লাহন বলেন যে এতে কোনো কল্যাণ নেই এটি যে ব্যক্তি আল্লাহর উপর ইমান আনবে এবং পরকারের উপর ইমান আনবে ফেরেস্তাদের উপরে ইমান আনবে এবং খিতাবাদের উপর ইমান আনবে এবং নবীগণের উপরে ইমান আনবে এটা হচ্ছে কল্যাণের কাজ তাই এখানে আপনার পাঁচটি জিনিস উল্লেখ করা হয়েছে এবং এরপরে আরেকটি আয়াতের মধ্যে যেটা সুরা খাবারের উনপঞ্চাশ নম্বর আয়াত সেখানে আমরা তাকদির দূরে দেখতে পাই আল্লাহ ইনসিখনা হুবি খাদ যা আমি প্রত্যেকটা জিনিসকে নির্দিষ্ট পরিমাপে তৈরি করেছি एक येने अपने एहसान बर्वोच्च धाप प्रथम इसलम तरह ईमान तहसान एहसान संज्ञा प्रथम दीते हैं आविदानीकर्ता हहसान जेटिदी इदकान बला है अर्थात सूक्ष्म भाव को খুবই সুন্দর করে শক্তভাবে কোনো কাজ করে আর দ্বিতীয় নম্বর হচ্ছে পারিভারেশিক এমন ভাবে করবে যে তুমি তাকে দেখতে পাচ্ছ যদি দেখা সম্ভব না হয় তাহলে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন এ বিশ্ব স্থাপন করা ইহসানের দলিল হলো যে আল্লাহ এনহারের একশো আঠাশ নম্বর আয়তন সুন্দর কর্ম যারা করে যে তাদের সাথে রয়েছেন তাই মহসেন যারা সুন্দরভাবে নিজের কর্মগুলো যেগুলো তার উপর করা বাধ্যতামূলক সেটা যদি সুন্দরভাবে ভাবে পুঙ্খানুপুঙ্খ আদায় করে আপনার সাহায্যে আল্লাহ জায়ছেন এরকম আরেকটি দরিদ হচ্ছে জিবরিল হাদিস জিবরিল যেটা ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যেখানে এহসানের আপনার প্রশ্ন করা হয়েছে এহসানের আপনার রোকন হচ্ছে মাত্র একটি ইসলামের রোকন ছিল পাঁচটি ইমানের রোকন ছিল ছয়টি এখন রুকন একটি যে সেটা আছে। যে আপনি আল্লাহর সেটা সম্ভব না হলে তিনি একটি মাত্র রোকন আরেকটি আপনার ব্যাপার জানতে হবে যে আমরা ইসলামের রুকন পাঁচটা বলেছিলাম ইমানের রোকন ছয়টি বলেছিলাম এফসানের রোকন একটি এটা আবার বিস্তারিত আমাদের জানতে হবে হ্যাঁ তো এখন বিস্তারিত আলোচনা ইসলামের প্রথম রোপণ নিয়ে আলোচনা ইসলামের প্রথম রোপণ ছিল যে সাক্ষ্য দেওয়া শাহাদা তাই আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ নেই এবং রসুলের ব্যাপারে সাক্ষ্য দেওয়া যে রসুল আহম আল্লাহর তো এগুলোর বিস্তারিত আমরা জানার চেষ্টা করি প্রথমে আমরা জানবো শাহাদা কাকে বলা হয় শাহাদার অর্থ কি আবিধানিক অর্থ হচ্ছে স্বীকার করা যেটা কারবিখার বলা হয় অথবা বলা হয় হুম এবং আমরা ইতিমধ্যে ইনশাল্লাহ শরীয়তের পরিবার সাহেব শাহাদা কাকে বলা হয় কারণ দুইটা নিয়ে আমরা আলোচনা করব দুইটা সাক্ষ্য নিয়ে সুতরাং প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব প্রথমত আমাদের বুঝতে হবে যে দুটি সাক্ষ্য এটার অবস্থান কি ইসলামের মধ্যে হ্যাঁ এটার মর্যাদা কোথায় প্রথমত আমাদের জানতে হবে যে দুটি সাক্ষ্য এটা হচ্ছে প্রথমত ইসলামের রোকন ইসলামের প্রথম রোক্ষণ হচ্ছে সাক্ষ্য দেওয়া দুটি সাক্ষ্য আর দ্বিতীয় নম্বর আমাদের ইসলামের মধ্যে তাকে অবশ্যই এই দুই শাহাদাতন তাকে উচ্চারণ করতে হবে সাক্ষ্য এ দুটি দিতে হবে কখনো কোনো মানুষের ইসলাম বিশুদ্ধ হবে না যে ব্যক্তি সক্ষমতা সত্ত্বেও এ দুটি শাহাদতকে স্বীকার করবে না উচ্চারণ করবে না মুখে তাইলে এটি হচ্ছে চাবি ইসলামের প্রবেশের দ্বিতীয় নম্বর যেটা সেটা আছে কোনো ব্যক্তির আমল কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে সাদাতাই তাই উচ্চারণ না করবে না তার কোনো নামাজ কবুল হবে না তার কোনো জাকাত কবুল হবে না তার কোনো রোজা কবুল হবে না তার কোনো হজ কবুল হবে না অন্যান্য কোনো কাজ কবুল হবে কারণ ইসলামটা হচ্ছে যেই কোনো আমূল কবুলের একটি বিশেষ অর্থ সুতরাং সাদাতাই তাইন তো ইসলাম আসে না আর ইসলাম যদি হ্যাঁ না হয় না আসে বা প্রমাণিত না হয় তাহলে কোন আমলে গ্রহণযোগ্যতা পাবে না এখন কথা হচ্ছে যে যে সাদাতেই উচ্চারণ করার বিধান কি সাদাতেই উচ্চারণ করার বিধান হচ্ছে ওয়াজিব যে সাদাতে উচ্চারণ করতেই হবে যতক্ষণ পর্যন্ত মানে উচ্চারণ করতে কোনো বাধার সৃষ্টি না হয় যেমন একজনের সে বোবা সে বলতেই পারে না উচ্চারণ করতে পারে না তাইলে তার কোনো সমস্যা নেই তার উচ্চারণ করতে হবে না কারণ হচ্ছে উচ্চারণ কেন করা বাধ্যতামূলক কারণ কোন ব্যক্তির ইসলাম বিশুদ্ধ হবে না শুধু এই সাদা তাই অর্থ বিশ্বাস করলে উচ্চারণ ছাড়া যদি এটা হতো তাহলে অনেক হিন্দু যারা শিক্ষিত আছে তারা তো এটার অর্থকে বিশ্বাস করে অনেকে কিন্তু সেটা তারা মুখে শিকার করতে চায় না এই কারণে তারা মুসলমান হতে পারছে না আর এটার প্রমাণ কি যে সাদা তাইন আপনার মুখে উচ্চারণ করা উচিত এটার প্রমাণ হচ্ছে হজরত ওমর আবর হাদিস যে রেসুর আকরুম সুলা বিষাদ করেন যে উমের পান ও لا إله إلا الله فمن قالها فاخذ عصم مني ما له ونفسه إلا بحقه وحسابه على الله মুসলিমের হাদিস আদেশ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত তারা এই কথাগুলো না বলবে উচ্চারণ করা পর্যন্ত তার সাথে যুদ্ধ চলবে তাইলে এ থেকে বুঝা যায় না বললে কখনো সে মুসলমান হয় না আর মুসলমান না হলে তার সাথে যুদ্ধ চলতে থাকবে কিন্তু ফমন কর उच्चारण कर शरप्ता पा जान निरापा पा तब जी आर निरापत्ता अपना नष्टा एम को बसे तेजा भिन्न बेपारा थकबेना এবং বলা হচ্ছে যে ছাড়া যদি ঠিকই কিন্তু সে যদি বিতর্কত কোনো কিছু করে ফেলে যে প্রকাশ না পায় তাহলে সেটার হিসাব আল্লাহ নিবেন এখন কথা হচ্ছে যে আস ইহ এটার মানে কি এটার মানে আমাদের জানতে হবে अर्शाद करु छाड़ा जो महबूद आगू के बिलिल मना करीब से प्रत्योध करी शिकार करा हम्म टर रोकन की से जाना दरकार रोकन रहे नम्बर रोकन हे कारोर इबादत विशुद्ध ना हवा जो आल्लाबाद छाड़ा कारो इबादत विशुद्ध नए ना कर दिलें नम्बर हम इतबात मान हाँ प्रथम ना, ना तर हाँ এবং সেটা দ্বিতীয় অংশ মধ্যে লুকায়িত ইল্লাহর মধ্যে অর্থ হচ্ছে যে একমাত্র সত্যিকারের মাবুদ বা ইলাহ একজনকে সাব্যস্ত করা সেটা তিনি হচ্ছেন আল্লাহ তা আলা এটা হচ্ছে আমাদের ইমান সংক্রান্ত প্রাথমিক কথা এরপরে লাহার শর্ত নিয়ে আমরা আলোচনা করতে যাব সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন আল্লাহ জাহ শানু আমাদেরকে শরীয়ত জেনে বুঝে আমল করাতে অভিজ্ঞান করুন ওসল্লাহ আলিয়ান বিগিনা মাহমুদ আল له وصحبه أجمعا